সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবির আলী রচিত বয়ান আকি দেয়ার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আবু জাহর তহাবির রহমতুল্লাহ আলাই তিনি আলোচনা করছিলেন নবীদের উপর ইমান কিভাবে সম্পন্ন হবে সেই বিষয়ে তিনি আলোচনা করেছিলেন তিনি এই আলোচনা ধারাবইকতায় বলছেন ওয়ালা নুফাদদুলু আহাদান মিনাল আওলিয়া আলা احدিন মিনাল আমবিয়া আলাইহিমুস সালাম ওয়া নাকুলু أفضل من আফদালু الأولية জামিইল আওলিয়া আর আমরা কোন আল্লাহর ওলি বা नेक বান্দাকে আমরা শ্রেষ্ঠত্ব দেই না কোন নবীর बोली एक जो नबी उत्तम समस्त अलिथर आज एक नबी उत्तम अर्थात सब चे भलो मानूष हम नबीगण तो नबीगण विश्वास स्थपन करते तुर्थ सब चे भलो मानूष और श्रेष्ठ मानुष ए विश्वास रखते हम एर आगे कयटी जिना दरकार आज के विषय टूक आलोचना कर प्रथम हम মানুষের কি প্রয়োজন রিসালতের রাসুলদের মানা কি প্রয়োজন বিবেক কি যথেষ্ট কিনা সভ্যতা যথেষ্ট কিনা এই জিনিসগুলো আমাদের জানা দরকার অনেকেই দেখা যায় যখনই আলোচনা করা হয় নব নবী রাসুলদের ব্যাপারে তখন তাদের মধ্যে বীরূপ প্রতীক দেখা যায় অনেকেই নবী রাসুলদের কথা মানে না অথচ নবীরাসুলদের মাধ্যমে আল্লাহ তালা দিনকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মাধ্যমেই আলো পাঠিয়েছেন সে আলো যদি অনুসরণ করা না হয় কখনো মানুষ সফল হতে পারবে না জীবনের যত ভালো কিছু আছে দুনিয়া এবং আখেরাতের দুনিয়াতে এবং আখেরাতে যদি সৌভাগ্যশালী হতে হয় তাহলে একমাত্র যেই নূর আল্লাহতালা তার নবী এবং রাসুলদের কাছে পাঠিয়েছেন সেটার অনুসরণের মাধ্যমে শুধু সম্ভব হতে পারে এই শরীয়ত যা আল্লাহ তালা নূর হিসাবে তার জমিনে পাঠিয়েছেন এবং করেছে সেটাকে এমন একটি দুর্গ প্রবেশ করলে তিনি নিরাপদ হবেন আল্লাহ তালা কোরআন বলেছেন হেদায়তকে অনুসরণ করে সে কখনো পদভস্ট হবে না এবং কখনো দুর্ভাগা হবে না ওমান আর দাহান দিক্রি ফা ইনালাহু মেতন দঙ্কা আর কেউ যদি কোন আমার এই জিকির থেকে অর্থাৎ নূর থেকে শরীয়র থেকে দূরে সরে তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন কেয়া আর তাকে অন্ধভাবে আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে ব্যক্তি ভালো আমল করবে উত্তম আমল করবে পুরুষ হোক বা নারী হোক যদি ইমানদার হয়ে কাজগুলি করে থাকে দুইটা জিনিস লাগবে ইমান তারপর ভালো আমল রসুল অনুসরণ তাকে আমরা জীবন দেব উত্তম জীবন উত্তম জীবন যাপন করতে দেব আর আখরাতে কি হবে কানু তারা যে সমস্ত কাজ করত সেগুলির মধ্যে উত্তম যে প্রতিদান হয় সে প্রতিদান তাদেরকে আমরা প্রদান করব সুরানের সাতানব্বই নম্বর আয়তা আল্লাহ সেটা বলেছেন সুতরাং বোঝা গেল যে মানুষের মানুষের যে অন্তর আছে অন্তরের জীবন এবং এটা কখনো সম্পন্ন হতে পারে না অনুরূপ অন্তর কখনো সন্তুষ্ট সন্তুষ্টচিত্ত হতে পারে না অন্তরে সন্তুষ্টি আসতে পারে না প্রশান্তি আসতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কেউ তার রবকে না চিনবে মাহবুদকে না জানবে তার মাহবুদের নাম এবং গুণসমূহ না জানবে এবং মাবুদের সাথে তার অন্তরের সম্পর্ক তৈরি করবে ভালোবাসার সম্পর্ক তৈরি করবে আশার সম্পর্ক তৈরি করবে ভয়ের সম্পর্ক তৈরি করবে একমাত্র আল্লাহর সাথে সেটা নিজের সম্পূর্ণ সম্পর্ক আল্লাহর সাথে কমপ্লিট করবে ততক্ষণ পর্যন্ত তার কোন প্রশান্তি আসতে পারে না এটা এই কারণে যে যে প্রত্যেকটি মানুষকে দুটি দিনই জানতে হয় একটি হচ্ছে আল্লাহর কাছে কোন পথ অবলম্বন করলে আল্লাহর কাছে যেতে পারবে সেটা জানতে হবে অর্থাৎ আল্লাহ শরীয়তকে জানতে হবে যাতে আছে আদেশ নিষেধ দ্বিতীয় হচ্ছে তাকে জানতে হবে যে তার পরিণতি কি বান্দার দার পরিণতি কী হবে জান্নাতে যাবে না জাহার্নামে যাবে তার স্বভাব কী পাবে শাস্তি কী পাবে দুটা জিনিস জানতে হবে আর এই দুইটি জিনিস যদি জানতে হয় এই দুটি জিনিস জানতে হলে তাকে অবশ্যই শরীয়তের অনুসরণ করতে হবে যে শরীয়ত নবীর আসুলগড় নিয়ে এসেছেন অর্থাৎ তাকে অবশ্যই জানতে হবে কি কোন পথ অবলম্বন করলে তাহলে সে আল্লাহ তালার কাছে পৌঁছতে পারবে এটা জানতে হবে আর সেটা হচ্ছে শরীয়ত আর দ্বিতীয় হচ্ছে তাকে জানতে হবে এটাও তার পরিণতি কি সর্বশেষ অবস্থা কোথায় তাকে গিয়ে ঠেকবে সেটা তাকে জানতে হবে এই দুইটাই নবী আসুলদের মাধ্যমে আসা আল্লাহ তালার পক্ষ থেকে যে নূর সে তার মাধ্যমে শুধু জানা যাবে নিজেরা যত চেষ্টাই করুক এর মধ্যে কোনো কিছু আনতে পারবে না এই জন্যই বোঝা যায় যে কোনো বিবেক ইচ্ছা করলেই দেশালত বাদ দিয়ে আলো বাদ দিয়ে আল্লাহর নূর বাদ দিয়ে কোন বিবেক একথা বলতে পারে না যে আমি যথেষ্ট আমার বিবেকেই দুনিয়াতে চলাজন যথেষ্ট হবে আমার কোনো নূরের দরকার নেই আল্লাহ দেশ দরকার নেই নবুয়তের কোন আলোর দরকার নেই একথা বলতে পারে না এর কারণ কি কতগুলি কারণ আমরা উল্লেখ করব এগুলি এত বেশি জরুরি জানা কারণ হচ্ছে যদি এই জায়গায় আমরা গুরুত্ব না দেই তবে নবীর আসুলদের অনুশরণ থেকে মানুষ দূরে সরে যাবে এই জন্য বিষয়গুলো জানা দরকার কেন আমাদেরকে রাসনবী রাসুলদের অনুসরণ করতে হবে এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমরা কিছু কারণ উল্লেখ করব এর কিছু কারণ হচ্ছে এটা যে মানুষের বিবেক কখনো আল্লাহ তালার কাছে পৌঁছা এবং সেখানে কীভাবে আল্লাহ তালার কাছে পৌঁছতে পারবো এবং সেখানে গিয়ে সেখানে গিয়ে তার পরিণাম কি হবে ভালো মন্দ দুইটা জিনিসকে মৌলিকভাবে জানতে পারে বিস্তারিত মৌলিকভাবে জানতে পারলেও বিস্তারিত জানতে পারে না বিস্তারিত জানতে পারে না এবং দৃঢ়ভাবে বুঝতে না। কারণ সমস্ত মানুষের বিবেক এক একরকমজনের বিবেক এক এক রকম এই জন্য তাকে অবশ্যই কোথায় ভালো কোথায় মন্দ আছে সেটা এবং দুনিয়া এবং আখরাতে কোন জিনিস তার জন্য উপকারী অপকারী এই জিনিসটা জানতে হলে আল্লাহ তালার পক্ষ থেকে যে রেসালত আসছে সেই রেসালতকে অনুসরণ করে চলতে হবে ইমাবু তাইমের রহমতুল্লাহ আলী বলেন সঠিক সিদ্ধান্তে বুঝতে পারত না এই জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নায়ামতের একটি হচ্ছে যে সমস্ত নিয়ম সবচেয়ে বড় বড় নায়ামত তার মধ্যে একটি বড় নায়ামত হচ্ছে আল্লাহ তালা তার। বান্দাদের জন্য রাসুলদেরকে প্রেরণ করেছেন এবং তাদের উপর কিতাব নাজির করেছেন এবং তাদের জন্য তারা এই নবীগণ তাদের জন্য মানুষের জন্য হেদায়তের পথ দেখিয়েছেন সঠিক রাস্তা তাদেরকে দেখিয়ে দিয়েছেন যদি তারা না হতো যদি তারা না আসত এবং কিতাব না আসত নবী রাসুলগণ না আসতেনমেনজিলাতিলাম বাহেম তারা চতুষ্প জন্তুর জন্তুতে পরিণত হতো বরং এর খারাপ অবস্থায় পরিণত হতো আরও একটি কারণ যে কারণে নবীর অনুসরণ করতে হচ্ছে মানুষের বিবেক বিভিন্ন রকমের কেউ কোনো কোনো ভালো জিনিসকে খারাপ মনে করে আবার কখনো কখনো ভালো জিনিসকে সেখানে সত্যিকারের কোনটা ভালো সেটা বোঝার জন্য নবিরাসুলের দিক নির্দেশনা প্রয়োজন রয়েছে আরেকটি কারণ কারণেও নবীরদের অনুসরণ দরকার সেটা হচ্ছে যে কোনো শরীয় শরীয়তে যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো কতটুকু তার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে এটা কোনো বিবেক নির্ধারণ করে দিতে পারে না এই কখনো কখনো আজ যা আসে কালকে অনেকের কাছে তা অনেকের কাছে তা বুঝে আসে না অনেকে এটা নিয়ে প্রশ্ন করে সন্দেহ করে যদি নবী আসুলগন তা বর্ণনা করে না দিতেন মানুষের মধ্যে ফেতনা ফাসাদ বেড়ে যেত সেটা বুঝতে পারতেন না আর নবির আসুলগন আল্লাহর পক্ষ থেকে সেটা বর্ণনা করে দেওয়ার অর্থে হচ্ছে এ বিষয়ে শেষ কথা বলে দেয়া এখানে আর কারো কোনো সন্দেহ থাকার সুযোগ না দেয়া এই জন্য অবশ্যই অনুসরণ করা প্রয়োজন আরও একটি কারণ যে কারণে আমরা বলবো যে নবীরা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে মানুষের মধ্যে প্রবৃত্তির তাড়া অনেক বেশি যদি প্রবৃত্তির পর ছেড়ে দেয়া হয় তাহলে মানুষ হক এবং ইনসাফে কখনো পৌঁছতে পারবে না এই জন্য দেখা যায় বর্তমান সময়ে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা তাতে মানুষের অনেক সময় দেখবেন হারাম কাজকেও মানুষ প্রবৃত্তির হারাম কাজকে প্রবৃত্তির তাড়ানায় সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছে আজকের বিভিন্ন তারা নিজেদেরকে উন্নত বিশ্ব বলে দাবি করে তাদের মধ্যে সমকামিতা অনুরূপভাবে বেবিচার হারাম কাজ মদ্যপান বিবেক নষ্ট করা এইসব জিনিসগুলো তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা বৈধ করে এগুলি কিন্তু এগুলি সত্যিকার অর্থে ভালো নয় এগুলি খারাপ কাজ কিন্তু তারা যেহেতু ইসলামের আলো বা আল্লাহর পক্ষ থেকে দেয়া শরীয়তের আলো থেকে মুক্ত রয়েছে এবং তারা যেহেতু রেসায়ালতের আলো দ্বারা নিজেদেরকে আলোকিত করতে পারেনি সেই জন্য তারা অনেক দূরে সরে গেছে এবং আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে এগুলি প্রমাণ করে যে একদিকে যেমন বর্তমান সময়ে যে সমস্ত নতুন নতুন মতবাদগুলি আসছে সবগুলি মানুষকে অনেক দূরে নিয়ে যাচ্ছে মানুষের মূল লক্ষ্য থেকে অন্যদিকে এই লক্ষ্যগুলোর পিছনে মানুষ ছুটে চলেছে একটি মাত্র কারণে তা হচ্ছে তাদের বিবেকের চেয়ে তারা প্রবৃত্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে প্রবৃত্তির তাড়নাকে তারা প্রাধান্য দিয়ে বেড়াচ্ছে প্রবৃত্তির তাড়না তারা হায়ান জন্তুর মতো কর্মকাণ্ড করছে যদি নবীর আসুলদের আলস না থাকে তাহলে তারা কখনো তা থেকে ফিরে আসতে পারবে না এই বর্তমান সময় নয় সব সময়ের জন্যই যেখানে নবীর আলো পড়েছে তা হবে গ্রহণযোগ্য তা আল্লাহ আল্লাহ আলো কোথাও পড়েনি তা অন্ধকার থাকবে তা কখনো আল্লাহ গ্রহণযোগ্য হবে না এবং তা হয়ে থাকবে সবসময় অন্ধকারে নিবন্ধিত এই জন্য ইমাই ইব্রিত রহমতুল্লাহ আলী বলেন আদুনিয়া কুল্লাহা মালুন ইমসুল ইসলা দুনিয়া হচ্ছে অভিশপ্ত আর এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত যদি না তার মধ্যে আল্লাহর রিসালতের রসালতের সূর্যের আলো পড়ে সেখানে রেসালতের যে সূর্য সূর্যের মতো আলো সেটা সে আলো যদি কোথাও পড়ে সেটাই আলোকিত হবে এর বাইরে দুনিয়াতে যা আছে তাই অভিশপ্ত এবং তাই অন্ধকারে অন্ধকারে আচ্ছন্ন এবং যদি কোনো কোনো কাজ কোনো কিছু দুনিয়ার কোনো কিছু যদি কোন আল্লাহর দেয়া শরিয়তের উপরে আল্লাহর দেয়া বিধানের উপরে প্রতিষ্ঠিত হয় তাই হবে সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে দুনিয়ার বুকে যেগুলো আছে যত রকম অন্ধকার এরপর আমাদের ইমাইবির সে মনে করে বাতাস বৃষ্টি না হলে তার চলে না সে মনে করে যে তার জীবন তার সবচেয়ে বেশি জরুরি তা সে মনে করে তার চোখের আলো তার বেশি প্রয়োজন শরীরে তার খাবারের প্রয়োজন পানীয় প্রয়োজন বরং এগুলি হচ্ছে কেউ যদি মনে করে যে দুনিয়াতে যেগুলি সবচেয়ে বেশি প্রয়োজন বলে মানুষের কাছে বিবেচিত মানুষ যেগুলিকে অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিস বলে মনে করে থাকে সেগুলোর মতো মনে করলেই চলবে না অর্থাৎ আল্লাহর দেয়া দিনকে আল্লাহ রাসুলদেরকে রিসালতকে এই শুধু সেগুলির মতো মনে করলেই চলবে না বরং এইগুলি হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে বরং দুনিয়ার বুকে মানুষের অন্তরে যত রকমের প্রয়োজনে উঠে না কেন যে এই প্রয়োজন এটা প্রয়োজন তার থেকে বহুগুণ বর্ধিত আকারে রেসালতের প্রয়োজন মনে করতে হবে যে এইটাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন কারণ মানুষের শরীর নষ্ট হতে পারে কিন্তু মন যদি ঠিক থাকে আল্লাহর রেসালতের উপরে যা আল্লাহ দেয়ার রস আল্লা রেসাল রবী রাসুলদের আনয়ন করা রেসালতের উপরে সঠিকভাবে তারা ঠিক রাখতে পারে তাদের এই জীবনের পরে পরবর্তী জীবনে সেটা তাদের কাজে লাগবে এবং তারা সঠিকভাবে আল্লাহ তালার আল্লা তালারতের মতে অবগান করতে পারবে এবং সেটা হবে তাদের জন্য দুনিয়া এবং আখ্রাতের জন্য তাদের পরকালীন মুক্তি এবং দুনিয়া তাদের সমৃদ্ধি এটা তখনই হবে যখন রিসাড়ত দ্বারা তারা রিসা লালতকে বিশ্বাস করবে এবং রিসারালতে প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে এবং রিসাড়তে প্রয়োজনীয়তাকে অন্য সমস্ত কিছুর উপরে যত রকমের প্রয়োজন মানুষের অন্তরে আছে যেমন চাঁদ সূর্য খাবার পানীয় অথবা তাকেও জীবনের ব্যাপার অথবা বৃষ্টি অথবা যত কিছু মানে প্রয়োজন মনে করছে তার চেয়ে বেশি প্রয়োজন মনে করতে হবে যে আল্লাহর দেয়া রেসালত আরো বেশি প্রয়োজনীয় সেগুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে যে অবশ্যই এই সবকিছুর উপরে গুরুত্ব পাবে আল্লাহ তালার ইসালত যিনি যা মানুষের জন্য মানুষের জন্য যিনি যুগে যুগে পাঠিয়েছেন এই বিষয়ে অনেকেই বুঝতে পারেনি বিশেষ করে ব্রাহ্মণরা বুঝতে পারেনি প্রাচীন যুগে তারা বলতো যে রসুলগঞ্জ যা এসেছেন হয় বিবেক ধরবে বিবেক ধরবে না যদি ধরে আর প্রয়োজন নেই আর যদি বিবেক না ধরে সেটা যা বিবেক ধরে না তার প্রয়োজন নেই আসলে তারা এই বিষয়ে ভুল করেছে ভুল করেছে এই জন্য ব্রাহ্মণ বিশেষ করে যারা সারতে বিশ্বাস করে না বারাহেমা বলে এদেরকে এদেরকে এরা হিন্দু ধর্মের একটি বিরাট গোষ্ঠী যারা বিশেষ করে বর্তমান সময়ে ব্রহ্ম সমাজ এরা রেসারতে বিশ্বাসী নয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রসুল আলম বিশ্বাস করে না তারা অবতর বাদে বিশ্বাসী তারা যে সন্দেহ পেশ করলো এটা যে যদি বিবেক ধরে রসুল যা নিয়ে তারা বিবেক যথেষ্ট বিবেক না হলে সেটা প্রয়োজন নেই তারা মনে করে থাকে এ কথাটি ঠিক না কারণ অনেক কিছুই আছে যা মানুষের বিবেক ধরে না বিবেকে ধরে না কিন্তু সেটা আসলে বিশুদ্ধ জিনিস এটা সবাই স্বীকার করে যে অনেক কিছুই বিবেকে মানুষের স্পষ্টভাবে সেটা ক্যাচ করতে পারে না তারপরও সেটাই সত্য এবং সেটা গ্রহণ করতে হয় এই জন্য দুনিয়ার বুকে যারা নবীরাসুলদের রেসালকে অস্বীকার করেছে তারা দুই শ্রেণীর লোক প্রথমত যারা অস্বীকার করে তারা হচ্ছে দার্শনিক তথাগত দার্শনিক বলে নিজেদেরকে যারা দাবি করে যেমন গিরিদর্শন যেমন পাশ্চাত্য দর্শন যেমন বর্তমান সময়ের বিভিন্ন দর্শন যারা বিশ্বাসী দার্শনিকরা নবীর প্রথম শত্রু তারা মনে করে যে আমাদের কাছে বিবেকে যথেষ্ট অহির কোন প্রয়োজন নেই আল্লাহর দেয়া প্রত্যাশার কোন প্রয়োজন নেই এই দেখা গেছে যে আপনি কি করে যাবেন আপনি তো জানেন যে মুসা আলাহিস কালাহবী হিসেবে পাঠিয়েছেন সেই সময়ের ঘটনা সেই সময় সক্রেটিস ছিল তখন সে বলেছিল নাহ্ন মুহদ্দাবানা আমরা তো সভ্য জাতি মুসার কাছে গিয়ে সভ্য হওয়ার জন্য আমাদের কোনো প্রয়োজন নাই নাজিল্লা আসলে সে নিজের বিবেককে প্রাধান্য দিয়েছে তার কাছে অহির প্রাধান্য গুরুত্ব পায় অহির গুরুত্ব প্রাধান্য প্রাধান্য পায়নি এবং সে অহির গুরুত্ব বুঝতে পারেনি এটা এই কারণে যে তারা দর্শন শাস্ত্রে বিশ্বাস তারা মনে করত সবকিছু দর্শন দিয়ে হবে চিন্তা গবেষণা দিয়ে সবকিছু তৈরি হয়ে যাবে এই জন্য তারা আল্লাহ তালারতের আল্লাহ তালা নবুয়তের তিনি যে নূর পাঠিয়েছেন সে নূরের গুরুত্ব বুঝতে পারেনি দ্বিতীয় আরেকটি গোষ্ঠী রয়েছে যারা আল্লাহ তালার দ্বিতীয় আরেকটি গোষ্ঠী রয়েছে যারা আল্লাহ তালার আল্লা তালার রিসালতের আল্লাহ তার পক্ষ থেকে প্রেরিত রিসালত তার পক্ষ থেকে প্রেরিত নবুয়ত সম্পর্কে তারা নিজেরা ওয়াকি ভাল নয় এবং তারা সেটা গুরুত্ব দেয় না তাদের বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা আরো করব ইনশাল্লাহ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ওসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি